আলহামদুলিল্লাহ রাবিল আলমিন ওয়াসলাতাম আলাফিলাম ওসঈদিন নবীন আল আলহি ওয় আসাহাবিহি আজমাইন সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আহমতুল বিগত কয়েকটি সেশনে আমরা ধারাবাহিক আলোচনা শুনে আসছি মসজিদ সংক্রান্ত মসজিদের আদাব আহকাম এবং ফজিলত সংক্রান্ত হাদিসগুলো আরও কিছু হাদিস বাকি রয়ে গেছে আমরা এখন ইশাল বাকি হাজিদের দিকে আসছি মাসজিদের ঢুকার পরে চেষ্টা করা উচিত যেখানে জায়গা পাওয়া যায় সেখানে বসে যাওয়া যদি সামনে কাতারে জায়গা থাকে তাহলে তো যাব কিন্তু যদি আপনি লেইটে আসেন এবং অনেকগুলো সফ অতিক্রম করে আপনি আস্তে আস্তে একবারে সামনে কাতারে যেতে থাকবেন যেতে থাকবেন এটা করা আসলে ঠিক নয় একবার নবী করিমসাল্লা আসলাম খোদ বাদে ছিলেন আর না রাজু দেখাল মাসজিদ ইয়ামাল জুমরা ও রাসুল্লাহি সাল্লা এক নবী করিম সাল্ল আলি সালাম খোদ বা দিচ্ছিলেন একটা লোক লেইটে আসলো আর লোকদের কাঁদের উপরে দিয়ে পাও দিয়ে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে অনেক দূর আসলো তিনি খোদ্ দিচ্ছিলেন রসুল্লাহ সাল আলয় সালাম তখন তিনি তাকে থামালেন বললেন ফাকাদ এড্রেস ফ আেরি করে আসলে লোকদের কষ্ট দিচ্ছে এরকম করে তুমি বসে পড়ো শাহী এ মা বর্ণিত হয়েছে হাদিসটি এবং সুনানি আবুদাউদে তো এভাবে এত লেট এসে জুমার দিনে বিশেষ করে অনেক পিছন থেকে আসতে ক্রমান্বয়ে আসতে থাকা তখন খোঁতবা চলছে এটা ঠিক নয় বরঞ্চ যেখানে লোকদের সব শেষ হয়ে গেছে ওখানে বসে খোঁতবা শোনা পরে যদি খোঁতবার পরে এ শুরু হয়ে যায় সামনের দিকে জায়গা খালি থাকে লোকের আসতে থাকে তখন সামনে এগুলো যায় হয় অসুবিধা নেই আরেকটি আদব হচ্ছে মসজিদে লোকদের মুসল্লির সামনে যাওয়া আশা করা ঠিক না এটা এভয়েড করা উচিত পরিহার করা উচিত আর কি হাদিস ماذا عليه لا كان ان يقف 40 خير له من ان يمر بين يديه وقال ابو النضر لا ادري قال 40 يوما او شهرا او سنه এটা বুখারী এবং মুসলিমের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করলেন যে ব্যক্তি নামাজের সামনে দিয়ে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 ইমামের পিছনে ওই বাম দিকে ডান দিকে বা জায়গাটা ওনার ওনার জন্য রিজার্ভ হয়ে আছে আর কেউ আসলেও উনি মাইন করেন আমি সবসময় এখানে বসে আপনি জানেন না এখানে বসলেন আপনি এটা তো আমার জায়গা এরকম করা একদমই শেষ নাহা রাসুল্লাহি সাল আলী ওয়াসাল্লাম বাইর। হাজিস আবু দাউদে এবং মুসাদ আহমাদে এবং হাকেমে বর্ণিত হয়েছে হাজি তাও হাসান তার অর্থ হচ্ছে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন আন্নাকাতিল গোরাব কাক যেভাবে ঠোকর মারে এইভাবে ঠোকর মেরে নামাজ পড়তে বিশেষ করে রুকুর সদার মধ্যে যখন এরকম কুইক করে কাকের মতো ঠোকর মারে বিভিন্ন পাখি খেতে দেখেছেন তবে কাকের মতে এত দ্রুত গতিতে বোধহয় কেউ খায় না ঠকঠক ঠকঠক করে খুব দ্রুত গতি দেখায় নাকরাতুল গোরাপ যারা দ্রুত সেচ যা দেন খুব তাহড়া করেন তাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য তিনি নাকরাতুল গোরাব বলেছেন এটা নিষেধ করেছেন অফতারা স্বেচ্ছাবে যেভাবে প্রাণীগুলো মাটিতে হাত পা বিষি বসে নামাজিও এভাবে হাত পা বিষিয়ে বসবে না তার চতরকে ডান পায়ের খাড়া করে রাখবে বাম পায়ে বিছিয়ে দিয়ে তার উপরে বসবে এরকম করে জানোয়ারের মতো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 এমনকি কেউ যদি কথা বলে আপনি তাকে থামাইতে যান চুপ কর কথা বল না তাহলে আপনার জুমা বাতিল হয়ে যাবে এ ব্যাপারে হাদিস ইদা কুলতালি সাহিবিকা ইয়ামাল জুমা আনসেদ কল ইমাম ও ইয়াকুব ফাগাউতা সহিংসিমের হাদিস জুমার দিনে ইমাম যখন খোদবা দেয় কেউ কথা বললে তুমি যদি তাকে বলো আরে কথা বলবেন না চুপ করেন খোদবা শোনেন এরকম কোনো আওয়াজ দিয়ে যদি তাকে কথা বলেন তাহলে আপনার জুমাই বাতিল হয়ে গেছে তারটার কি অবস্থা এবার বলে এগুলো অনেক সময় দেখা যায় সব হানহ অভিযোগ আসে ইউরোপ আমেরিকা মাঝে মধ্যে ফ্রি পত্রিকা দেয় মসজিদের পিছনে মুসলমান কমিউনিটি অনেকেই মসজিদে ঢুকা সময় পত্রিকা নিয়ে ঢুকে বসে বসে পত্রিকা পড়ে খোঁদ অবস্থায় অনেক সময় টেলিফোন মোবাইল আসে এখন রিং করে কেউ অ্যানসারও করে ইমাম খোদ্ অবস্থায় এগুলো ঠিক নয় তার জুমা লাগো বাতিল হয়ে গেল জুমুনা নষ্ট হয়ে গেল নামাজ আবার দোহরাতে হবে না ঠিক কিন্তু জুমা তার একেবারে বেকার হয়ে গেলো সোজা কথা জুমার বিনিময়ে সে কোনো স্বভাব পাবে না এরপরে মসজিদের আরেকটি আদাবদিকে আমরা আসি যে মসজিদকে খুব বেশি সাজানো একেবারে ডেকোরেট করা ডেকোরেশন দিয়ে ভর্তি করে নেওয়া কিছু কিছু লোকের শখ কোন কোন মসজিদে গুলো দেখবেন এত সাজানো সাজিয়েছে কোনো কোনো দেশে নাম করা মসজিদ আছে সেটা এত নাম করা টাকার মধ্যে ওই মসজিদের সিল আছে ওই মসজিদের ছবি দেওয়া আছে এবং কমিটি লোকেরা খুব প্রাউড হয়তোবা কিন্তু ওটা তারা জানে না এই ব্যাপারে কি হাজি আলী দাউদে বর্ণিত কেমত কায় হবে না যতক্ষণ পর্যন্ত না মানুষ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 এই জন্য এটা ঠিক নয় এমনি আব্বাসালদুল্লাহ আহমা আটে হাদিসে বলেন নবী করিম সাল্লাহ আসলাম বলে দিয়েছেন মা উমর তি বেতদের মেসেজাজ আমি মসজিদকে অতিরিক্ত সাজগোজ করার জন্য নির্দেশিত হইনি আমাকে পারমিশন দেওয়া হয়নি এ হাদিসে আবু দাউদে বর্ণিত হয়েছে কিন্তু উম্মতের অনেকেই নবী করিম সাল্লা সালামের নির্দেশ উপেক্ষা করে তারা তাদের মন মত মসজিদকে সাজায় মসজিদ সুন্দর হতে পারে তার মানে স্বাভাবিক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 এইরকম করে মসজিদকে রাখতে হবে আর একটি বানাতে বললেন যে মসজিদ বানাও তোমরা বিভিন্ন জায়গায় তবে এইজন্য বানাবে এই ঘরটা মানুষকে রোদ বৃষ্টি ঝড় থেকে একটু আশ্রয় দেবে কিন্তু খবরদার একেবারে লাল রং হলুদ রঙ এগুলো করে খুব একে মসজিদকে সৌন্দর্যময় করবে এটা যেন তোমরা কর না এই হাদিসটি শৈবহারির হাদিস এইভাবে মসজিদের আরেকটি আদব আমরা জানলাম সাদা মাটা করে মসজিদ করতে হবে বড় হতে পারে মজবুত হতে পারে কিন্তু অতিরিক্ত রং চঙ্গের থেকে দূরে রাখতে হবে দর্শক মণ্ডলী একটি বিরতি এসে গেছে আমরা বিরতি পরে পুনরায় মসজিদ সংগ্রহে আলোচনায় যাবো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 রাজুলন কালবহু মা আল্লা কুন বিল ওই ব্যক্তি আরো শুনেছি সায়া পাবে যার অন্তর মসজিদের সঙ্গে একেবারে যুক্ত হয়ে আছে লটকে আছে লিঙ্ক হয়ে আছে এই ব্যাপারে হাদিসটা আমরা শুনেছি শুরুতেই এখন এই মসজিদে আসার ব্যাপারে থাকার ব্যাপারে অন্তরের মধ্যে মসজিদের মহাব্বত থাকার ব্যাপারে আরও একটা হাদিস শুনি সেটা তবরানীতি বর্ণিত হয়েছে। এবং হাদিসটি কিন্তু সহি রসুল্লাহ সাল্লাম স্বাদ করেছেন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 তাহলে আল্লাহতালা তাকে রহমত দেবেন এবং তাকে আল্লাহ তালা সহজেই সেরাত পার করে দেবেন যেটাকে পোলসেরাত বলে লোকেরা এই পোলসেরাত পাড়ি দিয়ে তিনি আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাতের দিকে পার হয়ে চলে যাবেন এই নিশ্চয়তা আল্লাহতালা তাকে দিচ্ছেন এই হচ্ছে যে মসজিদের প্রতি এরকম মহাব্বত নামাজের জন্য বিশেষ করে জামাতের জন্যে এত এহতেমাম থাকবে যাতে তাকবির উলা মিস না হয়ে যায় সাঈদ ইবন মুসাই রহমতুল্লাহ আলী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 আগের তাহিয়াতে মসজিদ আছে কোনো পরে এরপরে তিনি বলেন যে কোনো ওয়াক্ত না আমাদের এসে গেছে আমি সঙ্গে সঙ্গেই রেডি হয়ে গেছি আমার কাপড় চোপড় পরে যে সব কাজকর্ম গটিয়ে যে নামাজের টাইম হয়ে গেছে আমি এখনই মসজিদ চলে যাব কোনো একদিন আমি ডিলে করিনি আর যখনই কোন নামাজ রক্ত হয়ে গেছে আমি অত্যন্ত আগ্রহ সহকারে নামাজটার দিকে দৌড়ে চলে এসেছি আমাদের অনেক সময় হয় আমরা উজু করি এক আমার চলছে নামাজ শুরু হয়ে গেছে খালি চিন্তা করি খালি রুকুটা পাইলেই হয় এতটুকুন গুরুত্ব আমাদের আছে তার আগে যে প্রস্তুত হওয়ার কথা ছিল কথাবার্তা বলি পত্রিকা পড়ি ইন্টারনেট দেখি ফোন করি হ্যাঁ ঠিক আছে আজান তো এখনো সময় আছে। এরপরে দেখা গেলো উজু লাগলো উজু করতে গিয়ে আবার স্টেন্জা লাগে স্টেন্জা করতে গিয়ে উজু করতে গিয়ে এখন এক আমার শুরু হয়ে গেছে প্রথম রাখাতে শুরু হয়ে গেছে এখন দৌড়ি কোন রকমে রুকুটা ধরা যায় কি না এটা আসলে বড় গাফলতির লক্ষণ জাতিরকে আল্লা তালা গাফলতির দিকে মাফ করেছেন তারা নামাজের আগে সব রেডি করে রেখেছে কোনো একটি ছোটো খাটো ওজোর পাওয়া গেলে আমরা জামাত মিস করে ফেলি আরেকজন সালফে সালহিনের সাহাবি আবু আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই ওনার এমন অবস্থা হয়েছে যে তিনি দাখালনা আলহ আবি আব্দুর রহমানে ফাকুল্না আল্লাহ তাহল তা ইল আল ফেরাস ফাইনাহ আবু আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই উনি মসজিদে গিয়েছেন আর এই সময় ওনার শুরু হয়ে গেছে আমাকে কিভাবে নিয়ে যাবা না একটু বাকি আছে শরীর খারাপ হয়ে গেলে কি হচ্ছে আমি হাদিস শুনেছি যে তোমাদের কেউ যখন মুসিদে থাক আর নামাজের ইন্তজার কর নামাজ শুরু হতে দেরি হলেও যতক্ষণ তুমি ইন্তজার করছো তুমি নামাজে আছ নামাজে থাকার সব পেয়ে যাবে আর ওই সময় ফেরেসটা তোমার জন্য দোয়া করে আল্লাহম্মিল্লাহ আল্লাহমার হাম হু আল্লাহ তাকে মাফ করে দেন আল্লাহ তাকে রহম করে দেন ফা উর আমু তা ওয়ানফি মাসছে দি আমি দরকার মসজিদে মরে যাবো তবু মসজিদে বের হব না আবু হাইয়ান আর তাইমি ওনার পিতা থেকে বর্ণনা করেন যে আসাব আর রবি রবি খাইছেন ওনার পিতা ছিলেন ওনার শরীরের মধ্যে প্যারালাইসিস হয়ে গিয়েছিল উনি বিয়ে একজনে কাঁদে ভর করে তারপরেও প্যারালাইসিস অবস্থায় মসজিদে যাচ্ছেন তো লোকেরা বললো ইন্দো হুরুক্ষে চালাকা আপনার যেভাবে হাতে কষ্ট হয় মনে আপনার পারমিশন আছে মসজিদে না আসলেও ঘরে পড়তে পারেন আমি তো জানি আমার মোটামুটি কামিয়াবির দিকে আস এখন আমি কি কামিয়াবি চাই না কেমনি আমি বসে থাকি ঘরের মধ্যে এ অবস্থায় তিনি আসেন এরপরে নামে এক ব্যক্তি বলেন সামি আম অহৈদ বিনকা খুদি আমির আব্দুল্লাহ নামে এক ব্যক্তি তিনি শুনছেন আজান আর ওই সময় ওনা সাকারাত শুরু হয়ে গেছে লোকেরা বলল আপনার শরীর খারাপ এই মুহূর্তে যাওয়া ঠিক হবে না বললেন যে আল্লাহ পক্ষ থেকে দায়ী আহ্বানকারী ডাকতেছে হাইয়া আল্লা সালাহ আলাল ফলাহ ডাকা হচ্ছে নামাজের দিকে আসো আমি আবির দিকে আস আমি কেমনে এই কামিয়াবের দিকে না যাই নামাজের দিকে না যাই তিনি নামাজে চলে আসলেন এই সাকাতের হালতে তারপরে একজনে ধরে আনলো মাগরিবে নামাজ ছিল সেটা এরপরে এক রাখাত নামাজ আদায় করলেন দ্বিতীয় রাখাতে ওনার ইন্তেকাল হয়ে গেল এইভাবে মসজিদের এহতেমাম করেছেন এই সমস্ত লোকগুলোই রাজুল কালবুহম আল্লা খুন বিল মেসারাজিদের মর্যাদা পেয়েছেন যার অন্তর মসজিদের সঙ্গে এইভাবে টানা এভাবে লাগানো তাদেরকে আল্লাহ তালা আর শনী সাহা দেবেন আমরা কি একটু চেষ্টা করে দেখব যে আল্লাহতলা আমাদেরকে এরকম মসজিদের মোহাব্বত দিলে মধ্যে ঢুকিয়ে দিন মসজিদের সঙ্গে সম্পর্ককে এরকম মজবুত করে দিন যাতে করে আমরাও কালকে কে আমাদের ময়দান আর শোনসি সাহা পেয়ে যাই দর্শক মণ্ডলী এই সেশনটির মাধ্যমেই আমাদের মসজিদের সংক্রান্ত আদাব আহকাব এবং ফজিলত শেষ হয়ে গেল পরবর্তী পর্যায়ে হাদিসের অন্য শব্দগুলোর দিকে আমরা যাব ইনশাআল্লাহ আমাদের বা ঈদুল জাহাই মসজিদের সামনে বা গ্রামে অনেক মানে রং ফারা বা লাইটিং করে এগুলো কি যায় না ভিতরে এই সাজ কমাই ফেলতে হবে বা না করার চেষ্টা করতে হবে মসজিদের বাইরে যদি কেউ একটু করে সেটা হয়তো কিছুটা ইগনোরাবল তারপরেও এ বাজারের সঙ্গে সাজগোজ অতিরিক্ত লাইটিং এগুলো আসলে এ বাজারের সঙ্গে মানানসই না এগুলো বেশি করতে করতে মানুষ এগুলোর দিকেই মন ছুটে যায় এগুলোর দিকে গুরুত্ব বেশি দেয় আসলে এ বাজারের দিকে কোনো গুরুত্বই নাই নামাজের মধ্যে খুশোখুজু নাই আগে উজু করতে হবে ভালো করে পড়তে হবে এবাদত করতে হবে ওগুলোর খবর নাই মসজিদ সাজানোর জন্য দোয়া দৌড়ি করছে লাইট দিয়ে লাইটিং করার জন্য দোয়া দৌড়ি করছে এটাই আসলে খলস নিয়ে দোয়া দৌড়ি করে রুফ নেই তো এই ঠুনকো আনুষ্ঠানিকতা এগুলোর দিকে অনেকেরই নজর অনেক বেশি আসল যে কাজ একামাত চলা এই মসজিদ কেন বানানো হয়েছে আল্লাহ নাম উচ্চারণ করার জন্য নামাজ পড়ার জন্য সেই আসলটা বাদ দিয়ে দুই নম্বরটা নিয়ে দোয়াদৌড়ি করছে রাত্র থেকে অনেক কাজ করছে কত দোয়া দৌড়ি করছে কত পয়সা নষ্ট করছে এগুলো এক ধরনের মানে গাফলতি আসলে শয়তান মানুষকে ভালো কাজ থেকে সরিয়ে সেকেন্ডারি কাজে দুই নম্বর কাজে যেটা এক নম্বর কাজে বেশি মনোযোগ দেয়। এটা একটা শয়তানের পরিকল্পনা ইমাম ইবুল জাউদ্জির রহমতুল্লা আলী বলেন যে শয়তান যখন দেখে মানুষ খুব গুরুত্বপূর্ণ কাজে আসে তখন ইসলামের নামেই যেটা এক নম্বর নয় তাকে দুই নম্বরটা নিয়ে আসা যায় কিনা কাজে লাগানো যায় কিনা ওই কাজে নিয়ে আসার চেষ্টা করে বা তার চেয়েও নিচে দেওয়া যায় কিনা যে এমন কোন কাজকে যেটা খুব গুরুত্বপূর্ণ নয় তার কাছে খুব গুরুত্ব দিয়ে তুলে ধরা হলো আর সেটার পেছনে সাংঘাতিক সেই এনার্জি দিচ্ছে আর আসলটা চট করে বাদ পড়ে গেল তাহলে মাস্জিদের মেইন ফাংশন হচ্ছে একামতলাহ